কবিরা গুনা গুলোকে নিয়ে কারণ কবিরা গুণা আমাদের মাঝে আজ স্বাভাবিক হয়ে গিয়েছে আর তাই আমরা বড় অপরাধ করেও অপরাধী হিসেবে নিজেদেরকে অনুভব করি না কারণ অপরাধ করার পর অপরাধীর মনে অনুশোচনা তৈরি হওয়া উচিত আর নিজে অপরাধ থেকে বেঁচে থাকার প্রচেষ্টা করা উচিত কারণ অপরাধ সকল ধ্বংসের কারণ অপরাধ দুনিয়ার কোনো সফলতা আনে না পরকালেও না সামাজিকভাবেও অপরাধ দ্বারা কোনো কল্যাণ সংগঠিত হয় না বরং সবার কাছেই ঘৃণীত দাস ভান যেমন অপরাধকে ঘৃণা করেন রসুল সাল্লাহসাল্লাম ঘৃণা করেন আমাদেরকেও ঘৃণা করতে আদেশ করেছেন আর হ্যাঁ কিছু বড় বড় গুণা বা কবিরাগুনা গুণা থেকে আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন অগ্রিম জানিয়ে দিয়েছেন যাতে করে কোনোভাবে আমাদের মাঝে কবিরাগুনা, ছড়িয়ে না পড়ে আমরা কেউ যাতে কবিরা নিজে না করি অথবা সহযোগী না হই অথবা সহযাত্রী না হই অথবা কবিরাগুনা গুণা দেখছি প্রতিবাদ করলাম না অথবা একজন মানুষ কবিরাগুনা করছে তাকে বললাম না কবিরা গুণা বলা উচিত এটা আমাদের দায়িত্ব ইমানের দাবি কিন্তু বন্ধুগণ कविरा गुना की ताजिना तनाध कबीरा गुनाध बजे बेचे सुंदर सुस्थ जीवन अधिकारी होते चाहिए दुनिया और परकाले यजे उद्योग अब्बास हुआ सकल के कबुल करपराधमुक्त जीवने धन्य हौफिक दिन अमीन बंधुगण আজকে একটি কবিরা গুনা নিয়ে আমরা আলোচনা করতে চাই যে কবিরা কবিরাগুনাটি ব্যাপকভাবে সমালোচিত যদিও দুর্ভাগ্যজনক সত্য ব্যাপকভাবে সমালোচিত হওয়া সত্ত্বেও আমাদের সমাজে হচ্ছে আমরা অনেকেই হয়তো করছি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের আপন জনদের ছড়িয়ে রয়েছে নিকৃষ্টতম এই একটি গুনা সমালোচনা করলেও হচ্ছে আর তা কি তা হলো হিল্লা বিয়ে তালাক প্রাপ্তা নারী যাকে স্বামী তালাক দিয়ে দিয়েছে তাকে তালাক দাতা স্বামীর জন্য হালাল করার জন্য নাটকীয় যে বিয়ে পরিকল্পিত কন্ট্রাক্ট যে বিয়ে তাকে বলে হিল্লা বিয়ে এই হিল্লা বিয়ে আমাদের সমাজে হচ্ছে যদিও আমরা এর সমালোচনা করছি পর্যালোচনা করছি কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে যাদের দ্বারা হচ্ছে যে করছে যার জন্য করা হচ্ছে সবার উপরে আল্লাহ আনো আর এটা কবিরা গুনা বন্ধুগণ আসুন না এর থেকে বাঁচার জন্য আমরা শপথ গ্রহণ করি আর ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করি আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত মা আর বাবা থেকে একজন পুরুষ আর একজন নারী থেকে নারীর পরিচয় যখন মা আর পুরুষের পরিচয় যখন বাবা মা আর বাবার পরিচয়ে নারী আর পুরুষ এর মাধ্যমেই আমরা জন্ম নিয়েছি কিন্তু একজন স্বতন্ত্র নাওর আরেকজন স্বতন্ত্র নারী একজন স্বতন্ত্র পুরুষ আরেকজন স্বতন্ত্র মহিলা কখন স্বামী স্ত্রী হবে যখন বিবাহের বন্ধন তৈরি হবে যখন বিয়ে করিয়া দেয়া হবে না হালা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর জন্যে আদম আলি সাল্লা তালাম কে প্রথম সৃষ্টি করেছিলেন কিন্তু আদম আলিহি সাল্লা থেকেই তার জীবন ও সঙ্গিনীকে সৃষ্টি করেছেন স্ত্রীর সাথে পরিচয় করিয়ে বলেছেন উসকুন ও আদম তুমি আর তোমার স্ত্রী স্বামী স্ত্রী দুইজনে মিলে জান্নাতে থাকো রব্বুল আলমিন নিজে সৃষ্টি করেছেন এবং নিজে বিবাহের বন্ধন তৈরি করে দিয়ে আদম এবং হাওয়া আলী স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে বিবাহের বন্ধন তৈরি করে দিয়েছিলেন এবং আদম আলি সালাম তার স্ত্রীকে নিয়ে সুন্দর সংসার করে পৃথিবীতে আমাদের জন্মের যে ধারাবাহিকতা তৈরি হয়েছে এটাকে অক্ষুন্ন রাখার জন্যে প্রত্যেক সময়ে প্রত্যেক শরীয়তে আল্লাহ সহ বিবাহের বিধান ডেকেছিলেন আর এরই ধারাবাহিকতায় রব্বুল কর্তৃক নাজিল করা শরীয়তের ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং কমপ্লিট শেরিয়াহরিয়াতেলী ওসাল্লামের বয়ানা শরীয়তেও বিবাহের ব্যবস্থা রব্বুল আলমিন করেছেন আর এই বিয়ে একটি সামাজিক বন্ধন বটে কিন্তু রব্বুল আলমিনকে সাক্ষী রেখে রসুল সাল্লাহ তাল আলী ওস্লামের শরিয়তের অনুমোদনে এবং অনুকূলে হতে হয় ইসলামী শরীয়তে বিয়ের জন্য চারটি শর্ত রয়েছে চারটি স্তম্ভের উপরে বিয়ে দাঁড়ায় এক নম্বর ইজাব অর্থাৎ যে মেয়ে একজন ছেলের জীবন সঙ্গিনী হিসেবে স্ত্রী হিসেবে যেতে চাইবে প্রথম ওই মেয়ে মেয়েটার অনুমতি লাগবে অনুমোদন লাগবে আর এটাকে বলে ইজাব আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে আগ করতে গিয়ে প্রথমে মেয়ের কাছে প্রস্তাব দিয়ে যাওয়া হয় বলা হয় অমুকের ছেলে অমুক এত টাকা মোহর নির্ধারণ করে অমুক অমুককে সাক্ষী রেখে তোমার কাছে বিয়ের পাঠিয়েছে। তুমি কি এই প্রস্তাবটা গ্রহণ করলে যদি নববধূ প্রস্তাব অনুমোদন করে তাইলে সামনে আগাবে বিয়ে আর যদি অনুমোদন না করে বিয়ে হবে না তো প্রথম নারীর অধিকার নারী বিয়ের জন্যে ছেলের পাটানো প্রস্তাব যাতে সাক্ষী এবং মোহর এবং অভিভাবকদের ভিত্তিতে প্রস্তাব এই প্রস্তাব অনুমোদন করবে তারপরে দ্বিতীয় এই অনুমোদিত নারী কর্তৃক অনুমোদিত প্রস্তাবকে উপস্থাপন করা হবে বরের কাছে যে তোমার অনুমোদন তোমার প্রস্তাব পাটানো হয়েছিল তোমার প্রস্তাব অনুমোদিত হয়েছে তুমি কি তা গ্রহণ করো তখন নববর নববধূর প্রস্তাবকে অনুমোদন করে মোহর এবং সাক্ষীর ভিত্তিতে অর্থাৎ ইজাব কবুল মোহর এবং সাক্ষী এই চারটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয় বিয়ে নামক সাদী নামক বিবাহ নামক প্রাসা তার মানে এই বিয়ের মাধ্যমে এই চারটি ভিত্তির বাস্তবতায় নর এবং নারী যুবক আর যুবতী ছেলে আর মেয়ে स्वास्त्री परिचय धन्य है और ये परिचयता चिरस्थायी एमक है रबुल आलमीन जो अनुमोदन करें निजे जी भो है भलो क्ज कर जाननाते स्वामी स्त्री परस्पर एकसाथे थे दुनिया स्वामी स्त्री कंतु हाथ परे को कारण परस्पर बदानुबाद देखा दीते झगड़ा होते अमील होते अब खाना एक क्षेत्र में चिकित्सा दिए रबीनिमे घोषणा कर स्त्री परस्परिक सांसारिक जीवन जापन स्वामी स्त्री परस्पर वैवाहिक जीवन जापने को बिूद तैरी है तो हमें एक क्षेत्र रब्बुल आलमी स्वमी के चार्टी क्षेत्र धारा भाव एक नम्बर স্বামী তার স্ত্রীকে ওয়াস করবে ওয়াজ ফাইজু হাজে তো আমরা কেবল হুজুররা আলেমরা ওয়াজ করি বলি আমরা যে হুজুররা ওয়াজ করবেন কিন্তু প্রত্যেক স্বামীকে ওয়াজ করতে বলেছেন তার স্ত্রীকে কারণ ওয়াজ মানে হলো এমন সুস্পষ্ট বক্তব্য যা বুঝার জন্যে দ্বিতীয়বার প্রশ্ন করার দরকার নেই আর আল্লাহ সফল স্রষ্টা তিনি জানেন স্ত্রী যদি রাগ করে স্ত্রী যদি একটু ব্যাকে বসে তাহলে আর জিজ্ঞেস করবে না দ্বিতীয়বার সুতরাং স্ত্রী বুঝে নেয় তার ভুল বুঝাবুঝির বিষয়টি তারপর নিজে নিজে সংশোধিত হয়ে যায় সভান তাই আদেশ করেছেন এমনটি কর দ্বিতীয়ত যদি এতে না হয় হতে পারে স্বামী স্বাভাবিকভাবে সব খুলে বলেছে স্ত্রী বাদানুবাদে না ভুল বুঝাবুঝি অবসান হচ্ছে না রব্বুল আলমিন বলছেন ওয়াহুর হুন্নাফিল এক শতবাক পরিপূর্ণ ওয়াজ করার পরে যদি সমাধান না হয় পারিবারিক ভুল বুঝাবুঝি তাহলে বিছানা আলাদা করে দাও আলাদা থাকো দেখো কই কি হয় আর স্বামী যদি তার স্ত্রী থেকে ঠিক এ ধরনের আলাদা থাকার শপথ নেয় সর্বোচ্চ একমাস রসুল সাল তাল আলী সাল্লাম দূরে ছিলেন উনত্রিশ দিন হওয়ার পরে বিছানা আলাদা করে দেবে হতে পারে জুল হিবান তাজদাদ হব্বান একটি কথা রয়েছে আরবিতে যত দূরে যাবে ভালোবাসা তত আসবে বুলবোঝই তো তোর সমাধান হবে রব্যান বলেছেন এই দ্বিতীয় চিকিৎসা প্রয়োগ করো বুলবোজ সমাধান হবে এতেও যদি না হয় তবু আর্মিন তৃতীয় বলেছেন অদরিবহন তাহলে ব্যক্তিত্ব প্রদর্শন কর যদিও আবেদানি করতে দরবন মানে প্রহার রসুলসালসাম ক্লিয়ার করে বলেছেন তাও এমন জায়গা যাতে তার সৌন্দর্যের তার সৌন্দর্যময় স্থানে শরীরের কোথাও আঘাত না হয় তবে করার এবং সুনার সব ঘেটে এটা প্রমাণিত মূলত ব্যক্তিত্ব প্রদর্শন করবে পুরুষ तर स्त्रीर सामनेवस्थान क्लियर कर सब दिक्कत ना भाना चतुर्थ निजे अभिभावक और स्त्री परिवार अभिभावक बाटाओं हाक मामीन आहलिहा बिूद समाधान कर আমিন বলেছেন স্বামীর পরিবার থেকে একজন আর স্ত্রীর পরিবার থেকে একজন দুইজন মুরুবী বসবে সমাধান করতে যদি তারা সমাধান করে দিতে পারে আলহামদুলিল্লাহ যদি না হয় হ্যাঁ তখন কি হবে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি বন্ধুগণ ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দাহী আপনারা দেখছেন পিস টিভি বাংলা মাস ইফতার তারাভি লাইল কদর ইদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে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 বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকিল করা এটি প্রজ্ঞাপন কেতাল কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় দিয়ে থাকে দেখুন আমাদের দশটায় বাংলাদেশে বন্ধুগণ আমরা আবার ফিরে এলাম ছোট্ট বিরতির পর আমরা বলছিলাম দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে পারিবারিক জীবনে যদি বিরূপ তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে রব্বুল আলমিন বলেছেন স্বামী প্রথম ওয়াজ করবে স্ত্রীকে দ্বিতীয়ত বিচানা আলাদা করে দেবে তৃতীয়ত এতেও যদি না হয় তাহলে ব্যক্তিত্ব প্রদর্শন করবে অবস্থান পরিষ্কার করবে এতেও যদি না হয় চতুর্থ স্বামী তার পরিবার থেকে একজন এক্সিকিউটিভ সম্পন্ন মুরব্বী যার কথায় সবাই বসে আর উঠে এমন মুরব্বী ঠিক এমনি স্ত্রীর পরিবার থেকে ঠিক আরেকজন মুরুবী দুইজন মুরব্বীকে সমাধান যোগ্য তাহলে আল্লাহ সুহান অবশ্যই তাদের মাঝে তৌফিক দিয়ে দেবেন যাতে সমাধান হয়ে যায় আর যদি দুই মুরব্বী মনে করে না এদের মাঝে সমাধান হওয়ার যোগ্য নয় তেরে বলবে না হবে না মুরুব্বি পর্যালোচনা করে হয় মিলিয়ে দেবে আর না হয় বলবে মিলবে না আর যদি মুরুব্বির মাধ্যমে প্রস্তাব পাঠায় স্বামী স্ত্রী দুইজনে বলে না আমরা অনেক দূর অগ্রসর হয়েছি অনেক লোকজন হেসেছে আর না বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে এবার মিলতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তো ফিক দেবেন কিন্তু এতেও যদি না হয় চতুর্থ এই পর্যায়ে যদি না হয় পঞ্চম তার মানে হলো তালাক দুইটি জীবন একত্রে সংসার বাঁধার জন্য এসেছিল दुटी जीवन आलदा संसार छन्न विच्छिन्न हो जावा हाँ ताल होते इसलम पुरुष के जमन ताल अधिकार दिए स्त्री के संसार जीवने दाम्पत्य जीवने परिवारिक जीवने परस्पर भलो ना लागले मिलमेश ना हम सूंदर और समृद्ध जीवन अधिकारी होते नारेमी स्त्री से स्वामी सकबेना शरियत ग्रहणजोग्य कारण তাহলে স্ত্রীকেও ইস্তাম অনুমোদন করেছে স্বামী থেকে আলাদা হওয়ার কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই আজ অন্যায়ভাবে তালাক হচ্ছে স্বামী স্ত্রীর পারস্পরিক বিরূধ মীমাংসার সকল প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হয়তো ঝগড়া করে রাগের মাথায় উস্কানির কারণে প্ররোচনার কারণে অথবা হয়তো বাবা মায়ের কারণে শ্বশুর শাশুড়ির কারণে বিভিন্ন কারণে সম্পদ টাকা পয়সা যৌতুক ঝগড়ার কারণে তালাক হচ্ছে আর যখন তালাক দিয়ে দিচ্ছে তালাক দিয়ে দেওয়ার পরে যেভাবেই তালাক হোক বিভিন্নভাবে আবার তালাক নিয়ে অনেক গোলক ধাদা রয়েছে সাথে মানে দুর্ভাগ্যজনক সত্য এক একসাথে হাজারবার তালাক বলে শুধু তাই না গল্পের মতো শোনা যায় অনেক অসচেতন অথবা অভদ্র লোকজন স্ত্রীকে তালাক দিয়ে দিতে গিয়ে বলে তোকেও তালাক দিলাম তোর আত্মীয় স্বজনকেও তালাক দিলাম না ঠিক এমন তালাক প্রচলন রয়েছে দিচ্ছে যখন তালাক দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর যখন মাথা ঠান্ডা হচ্ছে তখন চায় আবার স্ত্রীকে ফিরে পেতে কান্নাকানি শুরু হয়ে যায় তখন আবার স্বামীকেও পেতে চায় স্ত্রী শুধু তাই না কোনো কোনো প্রেক্ষাপটে হয়তো স্ত্রী স্বামীকেই তালাক দিচ্ছে বলছে আমি তোমাকে তালাক দিলাম বিভিন্ন ভাবে স্ত্রী স্বামীকে তালাক দিচ্ছে হয়তো কোর্টে গিয়ে আদালতে গিয়ে বিভিন্ন আবার স্বামী ও স্ত্রীকে তালাক দিচ্ছে দুই পক্ষ থেকে যখন তালাক হচ্ছে তখন আবার একটু পরে মাথা ঠান্ডা হওয়ার পরে আবার সংসার ছেলে দাম্পত্য জীবন এই নিয়ে কান্নাকাটি আর এই কান্নাকাটির পরে কিভাবে মিলা যায় সমাজের প্রচলন হিল্লা করো নাওদ কিছু আলে মোলা মারাও হিল্লা করতে বলে লিম তাদের উপরে হোক নাওদিন আলী হিল্লার কথা বলা হচ্ছে জেনে কাউচিত আমাদের দেশ আর জাতিতে তালাক অনেক তালাক রাগের মাথায় জিজ্ঞাংসার মাথায় হিংসার মাথায় শত্রুতার কারণে জ্ঞান হারিয়ে অনেক তালাক হচ্ছে হয়তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে অনেক তালাকই হচ্ছে না আবার একসাথে তিন তালাক দিচ্ছে অনেকগুলো তালাক দিচ্ছে এই ক্ষেত্রেও ফকি আলমে দিনগণ কোরআন এবং সুনার সকল বিশুদ্ধ বর্ণনা একসাথে করে বলেছে ডা তালাক যদি দিতেই হয় তাহলে অবশ্যই সুন্নতের অনুসরণে তালাক দিতে হবে বিদাতের অনুসরণে তালাক দেওয়া উচিত নয় এই ফকিগণ বলেছেন তালাক দুই তরণে বিদাততে তালাক তালাক যদি দিতেই হয় তাহলে সুন্নতের পন্থায় তালাক দেওয়া উচিত বন্ধুগণ তাই অনেক তালাক বিশ্লেষণ করলে হয়তো দেখা যাবে তালাক হয়েই নাই আবার অনেক তালাক হচ্ছে আবার তালাকের মধ্যেও তো প্রক্রিয়া রয়েছে পর্যায় রয়েছে অন্তত তিনটি তালাকের অধিকার রাখে স্বামী তার স্ত্রীর কিন্তু এক দুই দুইটি তালাক দিলে দিলেও রব্বুলা কুমার এক তালাক দিল তারপরে তো ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে শরীয়তের অনুমোদিত হয়তো বা কোন বাস্তবতায় দুইটি তালাকই হয়তো দিল দুই তালাক দিলেও ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে কিন্তু যদি সুনার অনুসরণে তিন তালাক দিয়ে দেয় তখনব্বুল আলমিন বলেছেন কমপ্লিট তালাক যখন হয়ে গেল তখন আর স্বামীর জন্যে তার স্ত্রী বৈধ হবে না যতক্ষণ না দ্বিতীয় আরেকজন পুরুষ স্বেচ্ছায়তাকে বিয়ে করে স্বেচ্ছায়তাকে তালাক না দেয় এটা হলো শরীয়তের বিধান শরীয়তের অনুমোদিত পন্থায় স্বামী তার স্ত্রীকে শরীয়ত প্রদত্ত আইন অনুসরণে কমপ্লিট তালাক দিল যে তালাকের দ্বারা স্ত্রী হারাম হয়ে গেল। পর্যন্ত বৈধ হবে না এই ক্ষেত্রেই আমাদের হিল্লার প্রশ্রয় নেওয়া হচ্ছে কিছু আলে মোলামা হিল্লা করতে বলছে তার মানে বলে তালাক হয়ে গিয়েছে এবার আরেকজনের কাছে বিয়ে দাও दे प्रस्तुन तक সাগলের মধ্যে পুরুষ জাত ওইটাকে বলা হয় অনেক এলাকায় পাঠা ও ভাড়া যায় যে পাটা এমন পাটা সম্পর্কে জানতে চাও হসম নিজে প্রশ্ন করেছেন হসম বলছেন তারা হলো সেই যে আরেকজনের স্ত্রী হালাল করে দেওয়ার জন্যে কন্ট্রাক্ট বিয়ে করে এই শর্তে যে কেবল আখ হইল তারপরে আবার তালাক দিয়ে দেবে যাতে করে সেই বিয়ে করতে পারেন আউদ বিদ আল আল্লাহর সাথে মস্করা রব্বুল আলমিনের সাথে প্রবঞ্চনা আব্দা দেখছেন না বুঝছেন না সব দিয়েছেন রাতে করে কেউ স্বাভাবিক এটা শাস্তি যে তালাক একবার দিলা কমপ্লিট তালাক যখন হয়ে গেল বউকে আর আনতে পারবা না যতক্ষণ না দ্বিতীয় আরেকজন পুরুষ বিয়ে করে স্বেচ্ছায় স্বেচ্ছায় আবার তালাক না দেয় হতে পারে রহিমা খাতুন আব্দুর রহিমের সাথে বিয়ে বসেছিল কোনো কারণে তালাক হয়েছে শরীয়তের অনুমোদিত পন্তায় কমপ্লিট তালাক আব্দুর রহিম দিয়ে দিয়েছে রহিমা খাতুনকে এবার কান্দাকাটি রহিমা খাতুন জায়েজ হবে না যদি না রহিমা খাতুনকে আবদুল জব্বার নামে কেউ স্বেচ্ছায় বিয়ে করলো হয়তোবা দশ বছর পাঁচ বছর পর আব্দুল জব্বার মারা গেল তখন আবার পুরনো প্রেমের ধাক্কায় আব্দুর রহিম রহিমা খাতুনকে বিয়ে করতে চাইল জায়েজ অথবা হতে পারে হতে পারে রহিম খাতুন আব্দুল জব্বার বিয়ে করলো আব্দুল জব্বারও ঝগড়াঝি করে একবার তালাক দিয়ে দিল তারপরে আবার আব্দুর রহিম বিয়ে করতে চাইল জায়েজ হতে পারে কিন্তু যদি কেবল আব্দুর রহিমের জন্যে জায়েজ করার জন্যে আব্দুল জব্বার নামি কেউ বিয়ে করতে চায় একদিনের জন্যে এক মাসের জন্যে কেবল আক্ত করলো আলী তাকে ভাড়ার পাঠা বলে নাম করেছেন মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম সুতরাং এটা বরং তালাক মানুষের সামনে তালাকের ব্যাপারটি ক্লিয়ার করে বলা উচিত তালাকের ধারণা পরিষ্কার করে দেয়া উচিত কিভাবে দিলে তালাক হবে কিভাবে হবে না আর কদ্দুর তালাক হলে কিভাবে তালাক হলে সুন্নার অনুসরণের তালাক হবে আর তালাক যদি দিতেই হয় তাহলে রাগ করে দিবা কেন তাহলে বিয়ে করে কেন শাস্তি দেয়া উচিত অভদ্রতা চড়ানোর অন্যতম একটি মাধ্যম হিল্লা বিয়ে যেটার উপর করেছেন আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ রসুল সাল তালাআ ওসাল্লাম কারো মাধ্যমে যদি হিল্লা হয় अथवा जारने हिल्ला जार माध्यम हिल्ला सवार उपरे लान ये कबीरा गुना आसुण ना एर थे सबा बरत सतर्क हई निजे सामाजिक भावे इदनमें रक्षा करी निजेज सुंदर समृद्ध जीवन धन्य हई दुनिया और परकाले हादी आलिफ असलमतुल्ला وبركاته মাজরেয় ওন্্রারা প্্রা প্রা ক্রা হোডুড্রা ক্রা গ্রা আিডুাক্রা আিডাাা ক্ড্ডু আিড্রা সিন্ এালকলেক্ডো আিড্ড্�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 उिंग আমাদের ইমেল করুন